আমরা শুনছিলাম দায়ের সে ধারাবাহিক আজকে আমরা আলোচনা করছি আলী আসালামের কথার ধরন কি ছিল আমরা তীতিপূর্বে আলোচনা করেছিলাম যে দায়ের কথা হবে সারগর্ব আর আজকে আলোচনা করব যে কথা ধরনটা কেমন হবে অর্থাৎ কথা আর স্পষ্ট হবে একজন দায়ী যখন কারোর সাথে কথা বলবে বাড়ুর সাথে কথা বলবে তখন তাকে খেয়াল রাখতে হবে তার কথা যেন স্পষ্ট হয় তার কথাটা যেন সুস্পষ্ট হয় কথা বলার সময় এমন বলবে না এত দ্রুত বলবে না বা এত সংক্ষেপে কথা বলবে না যাতে তার মূল বিষয়টা সে বুঝতে পারে না অথবা এত অল্প বলবে না এত বেশি বলবে না যাতে অতিরিক্ত না হয়ে যায় আবার এত কম বলবে না যা দ্বারা সে বুঝতে না পারে তবে এক্ষেত্রে আমার একটা পরামর্শ আমরা মানুষ আমাদের মধ্যে ভুলতে থাকতেই পারে এজন্য আমাদের আমরা যখন কথা বলবো একে অপরের কথা বলবো তখন महसिन बंधु बंधु जाके भारत हित कांक्षी कल्याण चाय एम बंधु के आगे रखा भाई मध्य আমার মধ্যে কোন দোষ পেলে সে আমাকে বলে দিবে এটা সুসাল আলাইস্লাম বলেছেন এক মমিন আর এক মমিনের আয়না তো আয়নার মাঝে মানুষ যার যে দোষ সে দোষটাই বলে দেয় আমি যখন আয়না শুধু তখন আমি আমার পরে যদি আরেকজন আইনার সামনে যায় সে আয়না তখন তাকে বলবে না যে আপনার পূর্ববর্তী ব্যক্তি এখানে যে আমার সামনে দেখতে আসছে আমাকে আমার সামনে এসছে সে তার গালের মধ্যে দাগ ছিল ঠিক আল মু এক মোমিন আর এক আয়না তার জন্য আমরা একে অপরের সেই দোষগুলি ধরে দেবো এই আমি আমার কোন বন্ধু এমন কাউকে রাখবো যেটাকে আমার দোষগুলি ধরে দেবে সুদিয়ে দেবে এজন্য আমরা দায়ী যখন আমরা সাথে কথা বলবে সাথে কথা বলার সময় তিনটা জিনিস খেয়াল রাখবে এক নম্বর হল মাদরুর কথাটা যেন স্পষ্ট হয় এবং রসুল সাল্লাম কথা বলার সময় কথাগুলি স্পষ্ট আলাদা আলাদা পৃথক পৃথক বলতেন একটা কথা শেষ এবার আর কথা আর একটা কথা ठीक आम कथा बोलते समय अतिर जन ना जेटा कथार मूल विषय हारिय जाए शर्ट एत अल्प हा जर द्वारा আলী সাল্লাম এ সিফত বর্ণনা করতে গিয়ে বলেন রসুল সাল্লা কথা বলতেন কথা জন অতিরিক্ত কথা বলতেন না এত কমও বলতেন না যার দ্বারা উদ্দেশ্য বুঝা যায় না এই আমরা যখন একজন দায়ী একজন সাথে কথা বলব অন্য কারো সাথে যখন কথা বলব কথা বলার সময় অবশ্যই আমরা খেয়াল করব যে আমার কথাগুলি যেন স্পষ্ট হয় আমার কথাগুলি যেন রসুদ সাল্লাহ আলী সাল্লামের মতো হয় আল্লাহাক আমাদেরকে রসুদ সাল্লাহ আলী সাল্লামকে আদর্শ বানিয়ে তার নমুনা হয়। তার মতো আমাদের কথাবার্তা বলা বলা ধরন সবকিছু যেন আমরা তার মতো করতে পারি আল্লাহবাক আমাদেরকে সে তৌফিক দান করুন আখরিদাওয়ান আলহামদুল্লাহবুল্লা আলমিনামালাইকুম রহমতুল্লাহ